সম্মানিত বা যুবনেরা এক একটা প্রশ্ন এসেছে আমরা আর বেশি প্রশ্ন তো নিব না রাত অনেক হয়ে গেছে তো এই শুধু একটু সংক্ষেপে আলোচনা করব যে জানতে চাইছেন ফজর মাগরিব এশার নামাজের সময় আলহামদুল্লা সুরা পাতয়া পাঠ করার পরে জোরে আমিন ঠিক আছে কিনা এবং অন্য মুসল্লিদের নামাজের ফেতনা হয় এতে কি ঠিক আছে কিনা যে আসলে এখানে আমরা যে বিষয়টা তখন আলোচনা করেছি যে শিরিক আর বেদাত অর্থাৎ তৌহিদ এবং সন্নত এটা হলো একজন মুসলিমের মূল গুরুত্বপূর্ণ বিষয় ফেক আল মাসাইলের ক্ষেত্রে এক্ষেত্রে আল্লাহ রবুল আলমিন প্রশস্ততা রেখেছে অর্থাৎ ফেক্ষি অনেকগুলো বিষয়ে সুযোগ আল্লাহ রসুল কেমত পর্যন্ত আল্লাহ বান্দারা এস্তেহাত করবে গবেষণা করবে সে অনুযায়ী আমল করবে এই কারণে এই যে আমিন বলাটা এটার সশব্দে আর নিঃশব্দে জোরে আর আসতে না আমরা বলি যে জোরে আর আস্তে কথাটা জোরে আর আস্তে না কথাটা হলো সশব্দে আর নিঃশব্দে মানে শব্দ সহকারে বলবে নাকি শব্দবিহীন বলবে এটাই হলো একটা লাভ তো শব্দ সহকারে বলার অনেকগুলো হাদিস রয়েছে আবার শব্দবিহীন বলার ব্যাপারেও হাদিস রয়েছে যদিও হাদিসের মান নিয়ে ওলামায় কেরাম পোকাহায় কেরাম বিভিন্ন গবেষণা ইস্তেহাত করেছেন কিন্তু আমরা বলবো যে এই ক্ষেত্রে প্রশস্ততা রয়েছে যারা আমিন সশব্দে বলতে চান তারা সশব্দে বলবেন যারা নিঃশব্দে বলতে চান তারা নিঃশব্দে বলবেন কিন্তু এটা নিয়ে ঝগড়া করা বা কেউ কাউকে গালাগালি করা খারাপ কিছু বলা এই অধিকার ইসলাম কাউকে দেয় না এই ক্ষেত্রে এটা নিয়ে দ্বন্দ্ব সৃষ্টি করা এটাই হলো ফেতনা সৃষ্টি করা কিন্তু যিনি জোরে বলতেছেন সশব্দে বলতেছেন আলহামদুল লক্ষ লক্ষ মানুষ সশব্দে বলতেছেন আবার লক্ষ লক্ষ মানুষ নিঃশব্দে বলতেছেন কিন্তু কারো সাথে কোন ঝগড়া মারামারি বাহাস মক্কামাতে কোনো দিন বাহাস হয়েছে শুনছেন যে আমি নিয়ে বাহাজ হয়েছে বা আমিন নিয়েদিন এরকম শুনছেন আজ পর্যন্ত আমরাও কোন মাহপিলে আলোচনা করি নাই যে আমিন জোরে বলবে না আসতে বলবে তারপরে এগুলোর ব্যাপারে কোনো আলোচনা কোনো ফোকবা কোন আলোচনায় করিনি কারণ এগুলো ইসলামের মুখ্য বিষয় না ইসলামের মুখ্য বিষয় হলো তাও ইসলামের মুখ্য বিষয় সন্নত সেরেক মুক্ত হওয়া ভেদাৎ মুক্ত হওয়া এগুলোই হল মূল বিষয় কেউ আমি নাচতে বললো কেন এজন্য আল্লাহ কাউকে জাহান দিবেন না কেউ আমি জোরে বলছে কেন এই আল্লাহ কাউকে জাহান দিবেন না এগুলো জান্নাত জাহান্নাম নিম্নকারী বিষয় নয় কিন্তু সেরেক করছেন জাহান নামে যাওয়া লাগবে তাহিদ নাই জাহান নামে যাওয়া লাগবে আমার ইমানটা ঠিক করব, সেরেক মুক্ত করব। আমার আমলগুলা ঠিক করব বেদাপ মুক্ত করব। কিন্তু কোন মাঝাব নিয়ে আমরা কোনো আলোচনা করি না আমরা চার মাঝাবে বিশ্বাসী চায়ের মাঝাবকে আমরা অনুসরণ করি সকল ইমামদেরকে আমরা সম্মান করি সকল করি কোন ধরনের কথা বলাকে কে আমরা মনে করি সালাবের বিরুদ্ধে মানে খারাপ আচরণ করা আমরা সবসময় সালাবদেরকে অনুসরণ করি আমাদের যারা সালাফে সালেহীন এই ইমামেরও আমাদের সালাফেসলে ইমাম আবহানি পর ইমাম শাহি ইমাম রাহ মহাম এরা সবাই আমাদের সালাফ আমরা এদেরকে অনুসরণ করি কিন্তু আমরা একজনকে অন্ধভাবে অনুসরণ করি না আমরা সকল ইমামকে অনুসরণ করি অর্থাৎ সকল ইমামের কথাগুলোর মধ্য থেকে ইস্তেহাদের মধ্য থেকে যেটার দলিল শক্তিশালী আমাদের কাছে ব্যক্তি মুখ্য বিষয় নয় দলিল মজবুত আমরা সেটা অনুসরণ করব। ব্যক্তির দিকে তাকাবো না ব্যক্তির চেহারার দিকে তাকায় আমল করব না আমল করব দলিলের চেহারার দিকে তাকায় এই জন্য সেটাই মামলা রহমতুল্লের কথাও হইতে পারে অগ্রাধিকার দিচ্ছেন অসংখ্য মাসালা ইমাম শাহি রহমতুল্লাহ মাসালাকে তিনি অগ্রাধিকার দিচ্ছেন অসংখ্য মাসালা ইমাম আহমদ বিন হাম্বল রহমতুল্লাহ এর মশালাকে অগ্রাধিকার দিচ্ছেন অর্থাৎ যেই মাসালায় যার দলিলটা বেশি শক্তিশালী আমরা সেটার কিন্তু বাকি উপরে আমল করবে। তাদেরকে আমরা গালিগালাস করব না ফেতনা বলবো না বা গোমরা হয়ে গেছে তা বলবো না কিন্তু আমরা নিজেরা চেষ্টা করব সব সময় বিশুদ্ধটা আমল করার জন্য তবে আকৃদের ব্যাপারে কোনো ছাড়া ছাড়ি নেই